ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আল্লামকে সাক্ষী রেখে বলছি কিংবা পরবর্তী বর্ণনাকী আতা রহমতুল্লাহ আল্লাহী বলেন আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে নবী সাল্লাহ আলাইস্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন আর তার সঙ্গে ছিলেন বেলাল রাজি আল্লাহ তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম ধারণা করলেন যে দূরে থাকার জন্য তার নসিহাত মহিলাদের নিকট পৌঁছায়নি ফলে তিনি তাদের নসিহাত করলেন এবং দান হয়রাত করার উদ্দেশ্যে উপদেশ দিলেন তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দান করতে লাগলেন আর পিলাল রাজি আলাহ তাল্লাহনু সেগুলো তার কাপড়ের প্রান্তে গ্রহণ করতে লাগলেন ইসমাইল রহম্মুল্লা আলাহি আতা রহমতুল্লা আলাহি সূত্রে বলেন যে ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহনু বলেন আমি নবী সাল্লা আল্লামকে সাক্ষী রেখে বলছি